আলোচিত হবে পৃথিবীর আমাদের আজকের পর্বে আলোচনা হলো মদিনার ইসলামী রাষ্ট্রের তৃতীয় প্রজেক্ট মদিনা সনদ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 মহাজিদের মধ্যে উসমান এ বিন আহ্বান রাজি মতো মুসলিম ছিলেন মক্কার সম্মানিত গোত্র ওমাইয়ার একজন সদস্য আর মুহাজিদের মধ্যে ছিলেন ছিলেন যিনি একজন আবিসিনিয়ান আনসারদের মধ্যে দুটি গোত্র ছিল আউস এবং খাজরাজ যা এর আগে অনেকবার উল্লেখ করা হয়েছে আওস আর খাজরাজ এই দুটি প্রধান গোত্রের মধ্যে আবার অনেকগুলো উপগোত্র ছিল ওদিকে ইহুদিদের ছিল তিনটি গোত্র বন কাইনুকা বন নজির এবং বন করাইজা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 কিন্তু সেটা তাদের গোত্র পরিচয় অক্ষুণ্ণ রেখে ও গোত্রের স্বার্থকে মাথায় রেখে পরিষ্কার কোনো নীতিমালা ছিল না নৈতিকতার কেউ ধারধাতা গোত্রে গোত্রে হানাহানি চলে আসছিল দিন ধরে আরবদের ধর্মীয় পরিচয় ছিল তারা মোশ্রিক কিন্তু তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে ধর্মের তেমন কোন প্রভাব ছিল না কিন্তু মোদিনার বহুত্ববাদী সমাজে বিষয়গুলো অতটা সহজ ছিল না তাই সম্ভাব্য জটিলতা নিরসনে রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম একটি সনদ প্রণয়ন করলেন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 সকল সত্যনিষ্ঠ মুসলিম তাদের বিরোধিতা করবে যদিও বা তাদের সন্তান হয় এক মুমিন অন্য মুমিনকে কোনো কাফিরের বদলে হত্যা করবে না এবং কোনো কাফিরকে কোনো মুমিনের বিরুদ্ধে সাহায্য করবে না সাত কোনো মুসলিম কাফির কুরাইস্তে যান মারের নিরাপত্তা বা আশ্রয় দেবে না আট কোনো মুমিন এই লিপির ধারাগুলো অস্বীকার করেছে এবং আল্লাহও শেষ দিবসে ইমান এনেছে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 আর না তাকে যে কোরাইশকে সাহায্য করে ষোল চুক্তি সকল পক্ষ মোদিনায় আক্রমণকারীর বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে এগুলো ছিল মোটামুটি মদিনার মূল ধারাগুলো এবার আমরা এই ধারাগুলোর বিশ্বাসগত আইনগত এবং নৈতিক অর্থ আলোচনা করব ইনশাআল্লাহ এক ধর্মবিশ্বাস ভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠা এবং নাগরিকত্বের ধারণা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 অন্যদিকে নতুন একটি ধারণা নিয়ে আসেন তিনি আরব থেকে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রতিস্থাপন করে দিলেন নিয়ে। তিনি বনু আওস ও এক করলেন নাম দিলেন আনসার মদিনার আনসার ও মক্কার মোহাজিদের এক করলেন এবং তাদের সাধারণ পরিচয় দিলেন মুসলিম এবং তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রের নাগরিক এখানে কারো গোত্র পরিচয় বা গায়ের রং বা জাতীয়তা প্রাধান্য পেল না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 অন্য আল্লাহ বলছেন মুসলিম হলো হল এক জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি ও ক্যিক জুম উম স্লিত পুনহদ আল কুণ অনু আল পুম শহীদ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِنْ مَنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِن كَانَتْ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি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 আর জাতি হিসেবে মুসলিমদের সক্রিয়তা বজায় রাখতে অনেক নির্দেশ দিয়েছেন রাখার কথা বলা হয়েছে ও মুসলিমদের মাঝে অনেক বিষয়ে স্পষ্ট পার্থক্য বিদ্যমান থাকলেও মদিনার আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে কিছু কিছু ব্যাপারে সাদৃশ্য বিদ্যমান ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম মুসলিমদের মুসলিম পরিচয়কে অন্যদের থেকে স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন এমন অনেক হাদিস রয়েছে যেখানে মুসলিমদের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 রসুল্লাহ সাল্লী একদিন দেখলেন মদিনার ইহুদিরা আসুরার দিনে অর্থাৎ মহায়ামের দশ তারিখ রোজা রাখে এবং তারা এই দিনের ব্যাপারে বলে এই দিনে মুসা ফিরাউনকে পরাজিত করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তার সাহাবাদের বললেন মুসার বিজয় উদযাপনের জন্য তোমরা মুসলিমরা ইহুদীদের চেয়ে বেশি হকদার তাই তোমরা এই দিনে রোজা রাখবে এখানে রসুলুল্লাহ সাল্লু আলী হাসলাম বুঝিয়েছেন যে মুসা আলাহিস্লাম ছিলেন একজন মুসলিম কিন্তু ইহুদিরা মুসলিম নয়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 এবং মুসলিমদের বিরুদ্ধে কোন দলকে সাহায্য করবে না আইন প্রতিষ্ঠা এই সনদ অনুসারে অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় ও পারিবারিক বিরোধ ফৌজদারী সকল বিষয়ে নিষ্পত্তিতে আল্লাহ উত্তর রসুলের রায় চূড়ান্ত বলে গণ্য হবে সনদে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে বিষয়ে মতবাদ হবে তা আল্লাহ সমীপে ও মুহাম্মাদের সমীপে উপস্থাপিত হবে অর্থাৎ মদিনার এই রাষ্ট্রটি হবে একটি সরিয়া শাসিত রাষ্ট্র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 সেই সকল আইন দ্বারা যেগুলো আল্লাহর আনে নাজিল করেছেন অথবা সুন্নার মাধ্যমে যে সকল আইনের বৈধতা দিয়েছেন জীবনের সর্বক্ষেত্রে আইন প্রতিষ্ঠা করা হল একটি ইবাদা ইম নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন সুরা আয়াত একশো অর্থাৎ ইবাদত বা ধর্মীয় বিষয় পালন করার জন্য যেমন কিছু বিধান আছে তেমনি দুনিয়াবী বিষয়গুলোর জন্যও ইসলামের নির্দিষ্ট কিছু বিধান আছে এছাড়া আল্লাহর দেয়া দিন নিরাপদভাবে ভাবে পালনের জন্য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 তাহলে তাদের নিজেদের সমস্যা তাদের ধর্মীয় কিতাব অনুসারে করতে পারবে আবার তার চাইলে তাদের নিজস্ব সমস্যা করার জন্য আল্লাহ রসুলের আদালতে দ্বারস্থ হতে পারবে রসল উল্লাহ স্বাধীনতা ছিল তিনি তাদের মামলা নিষ্পত্তি করে দেবেন অথবা তাদের মামলা তাদের আদালতে বিচার করতে ফিরিয়ে দেবেন এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহাল কোরআনে বলেন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 তারা বেশি বেশি মিথ্যে শুনতে আগ্রহী হারাম ভক্ষণকারী তারা যদি তোমার কাছে আসে তাহলে ইচ্ছে হলে তাদের বিবাদ নিষ্পত্তি কর নতুবা অস্বীকার করো। অস্বীকার করলে তারা তোমার ক্ষতি করতে পারবে না। যদি বিচার ফায়সলা করো তাহলে ইনসাফের সাথে তাদের বিচার ফায়সলা করো আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন সুর আল মাইদা আয়াতিস ইহুদিরা একাধিকবার আল্লাহ রসুল সাল্লু আলী হাসালামের কাছে বিরোধ নিষ্পত্তি করতে এসেছিল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 আলী ছিল একটি সংবিধান যেখানে ইসলামী আইন আহলে কিতাবের আইন তাতারদের নিজস্ব আইন মানবরচিত আইনের সংমিশ্রণ ঘটে তৎকালীন আলিমরা এই সংবিধান দিয়ে শাসন করাকে করা ঘোষণা দেন এবেন কাসির রেহমাহুল্লাহ দফে এই প্রসঙ্গে বলেন যে রাজকীয় বিধানসমূহের দ্বারা তাতাররা শাসন কার্য পরিচালনা করে এগুলো গৃহীত হয়েছে তাদের রাজা চেঙ্গিজ খানের রচিত কিতাব আলী ইয়াসাক থেকে চেঙ্গিজ খান এই কিতাব রচনা করেছিল বিভিন্ন সরিয়া থেকে নানা আইন একত্রিত করে এখানে ইহুদি নাসারা ইসলামী সরিয়া সবগুলো থেকেই কিছু কিছু গ্রহণ করা হয়েছে এবং সাথে আরও অন্যান্য উৎসসমূহ থেকেও নেওয়া হয়েছে এছাড়া এই কিতাবে চেঙ্গিস খানের নিজস্ব চিন্তা প্রসূত নানা মন গড়া আইনও আছে আর এভাবে চেঙ্গিজ খানের উত্তর সরীরা আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্না অনুযায়ী শাসনের বদলে এই কিতাবের আইনকে থেকে দিয়েছে এবং অনুসরণ করেছে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 وَمَا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আয়াত সনদে উল্লেখ করা আছে এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোন সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ ও রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত এই ধারা থেকে রসুল্লাহর কর্তৃত্বের বিষয়টি সুস্পষ্ট সেখানে ভাগ বসানোর অধিকার কারও ছিল না সুতরাং আল্লাহ তালা রসুল্লাহ সাল্ল আলীসাল্লামকে পাঠিয়েছেন যাতে মানুষ তাকে অনুসরণ করে নবী হিসেবে রসুল্লা কর্তৃত্ব আল্লাহ বিভিন্ন পন্থায় প্রতিষ্ঠিত করেছেন আর সেসব পন্থার মাঝে মদিনার সনদ অন্যতমা এসে আল্লাহ রসুল সাল্লা চারটি প্রকল্প হাতে নেন মসজিদ নির্মাণ মোহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নিরূপণ এবং সামরিক বাহিনী প্রতিষ্ঠা প্রতিটি কাজ রসুল্লাহ আলী আসাল্লামের কর্তৃত্বের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সনদের একটি বিশেষ দিক হল এই সনদের শুধু একজন মানুষের নাম স্থান পেয়েছে আর তিনি হলেন মুহাম্মদ সাল্লু আলী মদিনায় রস ক্ষমতা সুসংহত হয় চার নাম্বার ইহুদি ও মুসলিমদের সম্পর্ক মদিনার সনদ থেকে একটি বিষয় স্পষ্ট রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম তৎকালীন আহলি কিতাবদের প্রতি বেশ সহনশীলতা দেখিয়েছেন এই চুক্তিপত্রে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 এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না মদিনা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোন তথ্য কারো কাছে প্রকাশ করবে না রসুল্লাহ সাল্লা আলাইস্লামের নির্দেশ ব্যতিরিকে কেউ মোদিনা ত্যাগ করবে না এরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে মুসলিম ও ইহুদিতে সবস্থান সূচনা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি বরং সম্পর্ক কেবল খারাপই হয়েছে কেননা ইহুদিরা মদিনায় মুসলিমদের উপস্থিতি সহ্য করতে পারছিল না শুরু থেকেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলেন কিন্তু ইহুদিরা তা হতে দেয়নি ইহুদীদের এই ষড়যন্ত্রমূলক তৎপরতা নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ একটি পর্বে আলোচনা করা হবে মদিনার পবিত্রতা বজায় রাখা। কাছে মক্কা হারাম বলে বিবেচিত ছিল অর্থাৎ সেখানে কোনো প্রকার রক্তারক্তি অশান্তি বা বিশৃঙ্খলা করা নিষিদ্ধ ছিল এটি ছিল তাদের কাছে একটি পবিত্র স্থান মোদিনার একটি নির্দিষ্ট বর্ডার বা সীমানা ছিল এবং মোদিনা সনদে রসুল মোদিনাকে সকলের জন্য স্থান হিসেবে ঘোষণা করেছেন। বজায় রাখার জন্য সেখানে গাছ কাটা স্বীকার করা যুদ্ধ ও অস্ত্র বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয় ৬ নম্বর ধর্মীয় স্বাধীনতা চুক্তিপত্রের একটি ধারায় বলা হয়েছে ইহুদিদের জন্য ইহুদিদের ধর্ম মুসলিমদের জন্য মুসলিমদের ধর্ম অর্থাৎ মদিনার ইসলামী রাষ্ট্রে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 আর ইহুদি ও খ্রিস্টানদেরকে মৃত্যুসজ্জায় আল্লাহ সুলতাল্ল আলীরা আরব থেকে বের করে দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন তবে এই আদেশ জাজিরাতুল আরবের জন্য অন্যান্য মুসলিম ভূমিতে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকা শর্তে বসবাস ও নিজের ধর্ম পালন করতে পারবে সাত নম্বর ইনসাফের ধারণা মদিনার সনদে একাধিক ধারায় ইনসাফ করার এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা এসেছে ইসলাম একটি ন্যায়ের ধর্ম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 يا ايها الذين امنوا كونوا قوامين ل<-لله شهداء بالقسط ولا يجرمنكم شنئا قوم على الا تعدلوا اعدلوا هو اقرب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 একজন মুসলিম যখন সে আদালতে দাঁড়াবে তখন সে সত্য সাক্ষ্য দেবে যদিও সে সাক্ষ্য তার নিজের স্বার্থ বা নিজ পরিবারের সদস্যের বিরুদ্ধে যায় এমন কি কোনো কাফিরের বিরুদ্ধে সে মিথ্যা সাক্ষী দেবে না যদিও একজন মুসলিম তার বেশি আপল কিন্তু ইনসাফের প্রশ্নে সত্যবাদিতাই মুখ্য আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو عذا أنفسكم أو الوالدين والأقربين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 হে ইমানদার কন ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠ ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের কিংবা মাতা পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয় কেউ ধনী হোক বা দরিদ্র হোক আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠ অতএবির অনুসরণ কর না যাতে তোমরা ন্যায় বিচার করতে পারো এবং যদি তোমরা বক্রভাবে কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাও তবে নিশ্চয় তোমরা যা করছ সে বিষয়ে আল্লাহ সম্পূর্ণ অবগত সোর আননিসা একশো পঁয়ত্রিশ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 তখন নবিজি সাল্ল আলিয়াসাল্লাম ব্যাখ্যা করলেন জালেমকে সাহায্য করা মানে হচ্ছে তার জুলুমে বাধা দিয়ে তাকে সাহায্য করা অর্থাৎ তার হাত দিয়ে যেন জুলুম না হয় সেটা নিশ্চিত করা ইসলামে মুসলিমরা একে অপরের ভাই ভাই কাফিরদের প্রতি মুসলিমদের কোন ওয়ালা বা আনুগত্য নেই ইসলামের চোখে একজন মুসলিম আর কাফিরের স্ট্যাটাস বা মর্যাদাও সমান নয় কিন্তু একজন মুসলিম যদি কোন কাফিরের সাথে অন্যায় করে ইসলামী আদালত সেই মুসলিমের পক্ষ নেবে না বরং কাফিরের পক্ষেই রায় দেবে এমনটা হয়েছিল খলিফা আলী রাজেল আনহুর সময়ে যখন এক ইহুদি আলী রাজেলা আনহোর একটি ঢাল চুরি করেছিল কিন্তু প্রমাণের অভাবে তার কোন শাস্তি হয়নি এই ধরনের পারস্পরিক বিরোধ নিরসনে ইসলামী আদালতের চোখে কে জালিম আর কে মজলুম এটাই ধর্তব্য আট নম্বর অর্থনৈতিক ও সামরিক বিষয়ে নীতিমালা এই চুক্তিপত্র অনুসারে মুসলিমদের অর্থনৈতিক দায়ভার মুসলিমদের কাঁধে আর ইহুদিদের অর্থনৈতিক দায়ভার ইহুদিদের কাঁধে প্রত্যেকে নিজেদের ব্যাপারে দায়িত্বশীল হবে এটা ছিল অভ্যন্তরীণ অর্থনৈতিক দায়ভারের বিষয়ে নীতি কিন্তু সামরিক বিষয়ে এই নীতি ছিল ভিন্ন চুক্তি অনুসারে মোদিনা বহিশত্রু দ্বারা আক্রান্ত হলে মুসলিম ও ইহুদি উভয়ের উপর প্রতিরক্ষা দায়ভার বর্তাবে এই শর্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে কোরাইশা যখন মোদিনা আক্রমণ করে তখন ইহুদিরা মুসলিমদের পাশে দাঁড়ানো তো দূরে থাক উল্টো তারা কোরাইস্তের সাথে এক হয়ে মোদিনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এর সূত্র ধরে যায় অভিযান সংঘটি হয় খন্দকের যুদ্ধে এব আলোচনা করা হবে ইনশাল নয় নম্বর রাষ্ট্রদ্রোহিতা চুক্তিপত্রের একটি ধারা ছিল মোদিনার কেউই কোরাইস্তের সাহায্য করতে পারবে না এই ধারাটি সবার জন্য প্রযোজ্য হলেও মশ্রিকদের জন্য এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এর কারণ হলো। ধর্মবিশ্বাসের বিবেচনায় মোদিনার মুশ্রিকটা ছিল কুরাইসদের আপন কারণ তারা উভয় ছিল পৌত্তলিকতার অনুসারী অর্থাৎ মুশ্রিক মুশ্রিক হয়ে মুশ্রিকদের পক্ষ অবলম্বন করা এবং তাদের প্রতি সহানুভূতি থাকাটাই ছিল স্বাভাবিক এই কারণে নবী জিসাল্লু আলী হাসাল্লাম চুক্তিপত্রের ধারায় উল্লেখ করেন মদিনার কেউ মুসলিম ইহুদি মুশরিক কেউই কুরাইসদের কেউ সাহায্য করতে পারবে না এই ধারাটিকে রাষ্ট্রদোহিতার সাথে তুলনা করা যেতে পারে বর্তমানকালের যে কোনো সংবিধানে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ধারা আছে কোন নাগরিক যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে বহিষত্র সাথে এক হয়ে ষড়যন্ত্র লিপ্ত হয় তবে সেটি হচ্ছে সেই রাষ্ট্রের চোখে সর্বোচ্চ অপরাধ মোদিনার ইসলামী রাষ্ট্রও এর ব্যতিক্রম ছিল না যেহেতু কুরাইশটা ছিল মোদিনা রাষ্ট্রের আসল শত্রু তাই মোদিনার এই চুক্তিপত্রে কোরাইশ ও তাদের মিত্রদের সাহায্য না করার ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোদিনা ত্যাগ করার ব্যাপারে আল্লাহ আলীহাসালামের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত মোদিনা ছেড়ে কেউ যেতে চাইলে তা অবশ্যই নবীজ সাল্ল আলী ওসালামের অনুমতি নিয়ে যেতে হবে ছেড়ে যাওয়া বলতে সম্ভবত রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে অন্য কোন রাজনৈতিক অথরিটির অধীনে চলে যাওয়া বা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা বলা হচ্ছে মোদিনার সনদের ব্যাপারে সংক্ষিপ্ত পর্যালোচনা আমরা এখানে শেষ করছি তবে আমাদের মনে রাখতে হবে এই সনদের আইনগুলোই ইসলামের চূড়ান্ত বিধান নয় কারণ এর পরে আল্লাহ আল্লাহলা আরও ওয়াহিনাজিল করেছেন এবং সে অনুসারে মোদিনা সংবিধানের আইনগুলো পরিবর্তিত হয়েছে যেমন মক্কা মদিনায় অমুসলিমদের থাকার অনুমতি পরবর্তীতে বাতিল হয়ে যায় এই সংবিধানে জিজিয়ার কোনো উল্লেখ নেই কিন্তু পরবর্তীতে জিজিয়ার বিধান আরোপ করা হয়েছিল অমুসলিমদের থেকে ইসলামী রাষ্ট্র ট্যাক্স সংগ্রহ করে এর বিনিময়ে তারা তাদের নিরাপত্তা দেয় এছাড়াও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 তাই এটা একটা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুসলিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এই ধরনের ধ্যান ধারণায় বিশ্বাস করে এই ধ্যান ধারণাটি নিছক একটি ভুল ধারণা নয় বরং এই ধারণাটি ইসলামের একেবারে মৌলিক আকিদার বিরোধী কোরআনে আল্লাহতালা একাধিক আয়াতে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী নবিরাসুলদেরকে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন চার পিনদিনী মস্ববিহীন হল্লদী হইন ইলাই ঔ হইন ইলাই সৈনবিহি ইবী মমু স 111. كبر على المشركين ما تدعوهم إليه 112. الله يجتبي إليه من يشاء ويهدى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 আমরা যদি শুধু সিরাতের দিকে দেখি তাহলে বুঝতে পারবাম হিজরত করেছেন প্রতিষ্ঠা করার প্রতি যদি শুধু মানুষকে আহ্বান করাই নজি সাল্লিস্লামের নবের একমাত্র উদ্দেশ্য হতো। তাহলে তিনি সাহাবিদে নিয়ে আবিসিনিয়া হিজরত করতে পারতেন কারণ সেখানে তারা নিরাপদে দাওয়াত চালিয়ে যেতে পারতেন যদি নিরাপদে দাওয়াতের কাজ চালিয়ে যাওয়াই ইসলামী শরিয়ার চূড়ান্ত উদ্দেশ্য হত তাহলে আবিসিনিয়ার হিজরতের সাথে নবীজির মিশন সমাপ্ত হতো অথবা মোদিনায় হিজরত করাই হতে পারত সিরাতের শেষ কাহিনী কারণ মোদিনায় নীজি সাল্লু আলীবিরা নিরাপদ নিরাপদ। কিন্তু এখানেই শেষ নয় বরং হিজরত থেকে শুরু হয়েছে নতুন একটি অধ্যায় মোদিনায় আল্লাহ সাল্লু আলী আসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং চারিদিকে সম্প্রসারিত করেছেন আর এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কোন মানুষ দল বা গোচরে ছিল না বরং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল এক আল্লাহর কেননা এই চুক্তিপত্রে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে যেকোনো বিষয়ে নবীজল আলী সিদ্ধান্ত হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক তিনি হচ্ছেন আল্লাহর কালামের জীবন্ত ব্যাখ্যা তিনি তিনির বিষয়ে যা বলবেন তা আল্লাহর পক্ষ থেকে আগত কাজেই রাষ্ট্রের যে কোনো বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অর্থ হল এই রাষ্ট্র ছিল আল্লাহ তালার বিধান দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র এখানে দ্বিতীয় কোনো ব্যাখ্যার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসালামের ওফাতের পর তার সাহাবিরা এই রাষ্ট্রের হাল ধরেছেন এবং এই রাষ্ট্রকে আরবের বাইরে সম্প্রসারিত করেছেন জিহাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের জীবদ্দাসাতেই পুরো আরব তার কর্তৃত্ব মেনে নেয় এবং সমগ্র আরব মুসলিম অমুসলিম সকলের উপর ইসলামী আইন কার্যকর হয় এরপর সাহাবারা যখন আরবের বাইরে পারস্য রোমান সাম্রাজ্য জয় করলেন সেখানে তারা একই ধারায় ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর করলেন যখনই নতুন কোনো অঞ্চল বিজিত হতো। তখনই সেখানে অথবা খলিফারা একজন গভর্নরকে পাঠাতেন যার কাজ ছিল দিন ইসলাম শিক্ষা দেয়া ইসলামের আইন অনুসারে শাসন করা সলা প্রতিষ্ঠা করা জাকাত জিজি আদায় করা প্রকাশ্যে হারাম কাজ বন্ধ করা যে কোনো বিরোধে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 যদিও মুসলিমদের নিজেদের মধ্যে যুদ্ধের অনেক ঘটনা ঘটেছে তবে সেগুলো বেশিরভাগই রাজনৈতিক ক্ষমতার জন্য ধর্মকে কেন্দ্র করে নয় ইতিহাস সাক্ষ্য দেয় অনেক খ্রিষ্টান ও ইহুদি নিজেদের দেশ থেকে মুসলিম দেশগুলোতে থাকা বেশি পছন্দ করত কারণ শরিয়ার ছায়াতলে যে ন্যায় বিচার শান্তি ও নিরাপত্তা তারা লাভ করত সেটা তারা ইউরোপের খ্রিস্টান রোমান সাম্রাজ্যে চিন্তা করতে পারত না মুসলিম ভূমিগুলোতে সেকুলারাইজেশন প্রক্রিয়া শুরু হয় আরও অনেক পরে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 इसलम केकुलर के धर्म मन राजनीति और नागरिक जीवन के, के अनुपस्थित मन शिक्षा और विचार व्यवस्था विदाय कर चिंता देखी मडार्ण मुसल मूलधार्पर्क नहीं आलमीन वहर प्रोजेक्ट सम्पर्क ডবল অথবা ফেসবুক পেজ www.facebook.com ডেইন ড্রিডিয়া চান ডবুড কম স্লাশ্র মিডিয়া ফাই